এদের কয়েকজন প্রসিদ্ধ সুফির আমরা একটু বর্ণনা দিই একজন হল বেস্তামি মানে যিনি বাইজিত বোস্তামি নামে প্রসিদ্ধ উনি দুইশো হিজরিতে মারা গেছেন তিনি হলেন শাইখুল ফানা ওয়া তিনি দুইটি মতবাদের বড় শায়েখ এক মতবাদ হইল ফানা ফানা নাম শেখুল না তিনটা ফানা হইতে হবে প্রথম ফানা ফির শায়েখ তারপরে ফানা ফের রসোল তারপরে ফানা পিল্লা তো প্রথম শায়েখের কাছে ফানা হয়ে যেতে হবে শায়েখ যদি শুকরের গোস্ত খাইতে বলে তাও আলহামদুলিল্লাহ বলে বিসমিল্লা বলে খাইতে হবে প্রশ্ন করা যাবে না না হারাম এই প্রশ্ন করা যাবে না তাহলে আপনি শায়েখের পানা হইতে পারেন না শায়েখ যদি মদের ভিতরে জায়নামাজ ডুবাই সেখান থেকে তুলে বলে যে নামাজ পড়ো এখানে নামাজ পড়তে হবে এটা সব সভিবাদী কিতাব এলাকা আছে তা আপনি প্রশ্ন করা যাবে না যে এটা না মদ যে এটা হারাম মানে হারাম নির্দেশ দিলেও করতে হবে কারণ হল আমার শায়েখের কাছে ফানা হয়ে যেতে হবে আর শায়েখের কাছে ফানা না হইলে রাসুলের কাছে ফানা হওয়া যায় না আল্লাহর কাছে ফানা হওয়া যায় না এই এই ফানার থিওরি এটা আবিষ্কার করছে বাইজ বস্তা আর পানা পিল্লা যখন হয়ে যায় তখন ওয়াহাদুলজুদ হয়ে যায় পানা পিল্লার মূল আবিষ্কারক কিন্তু ইবনুল আরবি ওয়াহাদাতুলজুদের মূল আবিষ্কারক ইবনুল আরবি কিন্তু ইবনুল আরবির এই থিওরি মূল এটাকে পরিপূর্ণতা দান করেছে আপনার এই বাইজ বোস্তামি তিনি বলতেন যে যখন ফানা পিল্লা হয়ে যায় তখন আল্লাহ এবং বান্দা একসাথে মিশে যায় আর মিশে যাওয়ার কারণে বান্দারা তখন কোনো আমল করা লাগে না কেন সে আমল করবে কার জন্য সে তো নিজেই আল্লাহ হয়ে গেছে না ওজিল এই হল বাইজ বোস্তামি আরেকজন হলেন হাল্লাস মনসুর আল হাল্লাস যার বয়ান আমাদের দেশে খুব হলেন হলুল হুলো হল ওরা এটা বলছে ওয়াহাদুল ইবনুল আরবি আর বাস্তামি সেটা হল মিশে তবে একবারে অঙ্গা অঙ্গি মিশতে পারে না কিছুটা আলাদা থেকে যায় এটা হলো চা পাতার মত চা পাতা পানির মধ্যে দিলে রং বাহির পানির সাথে মিশে কিন্তু পাতার অস্তিত্ব কিন্তু থাকি যায় এটা একবারে মিশে যায় না আর মনসুর হাল্লাস বলে যে না এটা চিনির চিনি যখন পানির মধ্যে লাগে একবার আর চিনির অস্তিত্ব থাকে না পুরাটাই মিশে যায় এই জন্য তার ভিতরে আল্লাহ এমন ভাবে ঢুকছে সে নিজে আনাল হক দাবি করছে যে একবার চিনির মতো মিশে গেছে মানে আর আলাদা নাই এটার নাম হলে হলুল এটা আর একটা মতবাদ তো এই হুল মতবাদের শায় হলো আলহাস তারপরে ইমাম গাজাল তবে ইমাম গাজ আলী তিনি শেষ বয়সে তিনি হাদিস রসুল সাল্লা সালামের দিকে ফিরে আসতেন তওবা করতেন এবং তিনি একটা বই লিখছেন এলজামুল আওয়াম আন এলমিল কালাম এই বইটা লিখে তিনি এই সুফিবাব থেকে তওবা করে ফিরে আসছেন এই মতবাদের প্রসিদ্ধ আরো একজন হলেন ইবনুল ফারেদ আর একজন হল ইবনে আরবি আরবির বাড়ি হলো আন্দালুস মানে স্পেন পরবর্তীতে তিনি চলে আসেন আরব দেশে থাকতেন ইবনুল আরবীও তাদের বড় একজন সাহেব আচ্ছা সফিবাদ সম্পর্কে ওলামা কেরামের মতবাদ ওলামা কেরাম কি বলছেন আহলুসার ওামাহ ইমরাম শাহি রহমতুল্লাহ সময় এরকম অনেক সুফি ছিল তখন পৃথিবীতে ইমাম আবুহানিপা রহমতুল্লাহের সময় এরকম প্রসিদ্ধ কোনো সুফির উল্লেখ পাওয়া যায় না এজন্য যে হানাফি ফেক আর সুফিবাদ দুইটা কিন্তু ভিন্ন দর্শন দুইটা ভিন্ন জিনিস হানাপি ফেক এর সাথে কোনো সুফিবাদের মিশ্রণ নাই এটা ভিন্ন একটা বিষয় জিনিস এজন্য ইমাম আবুহানিপা রহমতুল্লাহ আলহিহের কোনো ফিরও নাই তার কোনো মরিদও নাই তার সাথে এই সুফিবাদের কোনো সম্পর্কই ছিল না কিন্তু পরবর্তীতে এই হানাফি মাঝাবের অনুসারীদের মধ্যে বিশাল সংখ্যক এই সুফিবাদবাদের অনুসারী হয়ে যায় এই হানাফি ফেক যখন সুফিবাদের সাথে মিক্স হয় তখন হানাফি মিকটা বিকৃত করে ফেলছে এবং এটার ভিতরে শির্ক এবং বেদাতে সংমিশ্রণ ঘটে গেছে কিন্তু অরিজিনাল হানাফি ফিক যেটা ছিল ইমামিফা রহমতুল ইমাম আবু ইউসুফ রহমতুল ইমাম্মদ রহমতুল্লা হানাফি ফিক এবং এটার মধ্যে কোন ধরনের এবং বেদাত ছিল না এজন্য ইমাম আবু নিফা কিন্তু মানে শেরেক মুক্ত বেদাত মুক্ত সহি আকৃদা ছিল যেটা তার বিভিন্ন লেখনী বিভিন্ন গ্রন্থে আমরা দেখতে পাই কারণ ইমাম শাহির রহমতুল একটা কথা বলতেন লাউ আন্না রাজা আব নাহার জহুর হাতির আহমাদি সকাল বেলায় কোন তাসাউফের সাথে তাছাড়াও পন্তী লোকের সাথে সুফির সাথে সকালবেলায় মিলিত হবে তো জোহর না আসতে সে পুরোপুরি আহমক হয়ে যাবে বলদ হয়ে যাবে আমাদের বাংলা ভাষা এটা হলো মানে বলদ ব্যাককল মানে সকালবেলায় মিশলে তার আকাল দ্বারটা ভাঙে ফেলবে দুপুরবেলায় সেই আহমক এখন হুজুরে যদি কয় যে ও আমি তো মা ফা স্বামী ওই আহমক ব্যাক কল্প সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কারণে কখনো এর দ্বারা দুপুর বেলায় ওই লোক আহমক হয়ে যাবে আহমক যখন হয়ে যাবে সে আর পাবে না এটা হেদায়তের বড় প্রতিবন্ধক ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আল্লাই তিনিও সবসময় এই সুফিবাদ থেকে সতর্ক করতেন তিনি ওই যুগে হারস নামক একজন বড় সুফি ছিল তিনি বলতেন খবরদা তোমরা ওই হারসের মসলিস হারসের ধারে কাছে তোমরা না। সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাউল্লাহ তিনি সবচেয়ে বেশি সুফিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে তাকে কারণ তার যুগটা সুফিবাদের একবারে উৎকর্ষতার যুগ তখন তার যুগটা ছিল শরি এলমের এই কোরআনার চর্চা যখন কমে গেছে তখন ওই সুফিবাদ মাথা ছাড়া দিয়ে উঠছে যেখানে দেখবেন যে কোরআনসন্নার এলেম কমে যায় কোরআনসন্নার আলেম থাকে না সেখানে সুফিবাদটা মাথা ছাড়া দিয়ে শাইকুল ইসলাম ইমাম ইবন রাহমাউলাই সবচেয়ে বেশি সুফিবাদের ব্যাপারে সতর্ক করেছে। জাউজি একটা কিতাবে করেছেন ইমামের নাম তালবিস ইবলিস মানে সুফিবাদটাকে তিনি বলছেন এটা ইবলিসের সংমিশ্রণ ইবলিসের সংমিশ্রণ এই নাম দিয়ে তিনি সতর্ক করেছেন আচ্ছা সৌদি আরবের ফতোয়া আল্লাহ জনা আর তারা মতো একজন মুসলিমের উপরে ওয়াজিব সে কখনো সুফিদের কোনো মজলিসে বসতে পারবে না তাদের মোহালতার থেকে সময় দূরে থাকতে হবে কারণ তাদের সাথে মিশলে তাদের পাঁচ আকিদা দ্বারা প্রভাবিত হতে পারে এবং পর্যায়ক্রমে তার ভিতরে সির্ক এবং বেদার ঢুকে যেতে পারে আর যে ব্যক্তি মূলত এই অবলম্বন করতে চায় এবং এই সুফিবাদের ভ্রষ্টতা সম্পর্কে জানতে চায় তো এই পতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি বলছে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি ইবনুল কাইম জাউজিয়া রহমাউল্লাহর মাদার জো সাহেকিন বিশাল এক কিতাব এই কিতাবটা পড়ার জন্য সৌদি আরবের পতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি নির্দেশনা দিয়েছে